As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah na ahmaduhuhu wa nastaayinuhu wa nastaogfiruhu wa naudhu billahi min shurur anfusina wa min seyyi'at-i amalina. Min yahdihillahu falamudillalah wa min yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu. Wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রব আলমের প্রশংসা এবং রাসোরামের উপর সালাত সালামের পরে আজ ষোলোল কাজ চোদ্দশো বিয়াল্লিশ মোতাবেক ছাব্বিশে জুন দু আমাদের ধারাবাহিক আলোচনা দীর্ঘ সময়ের বিভিন্ন কারণে বিরতির পরে শুরু করতে যাচ্ছি সার্ভসন্না সার্ভসন্নার ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর আজকে ষোলো ইসলাম তার আগে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মোনাফিকি সম্পর্কে বলছেন লেখক রহমতুল্লাহ আলী ও আন্তুজির আল ইসলাম মোনাফিকি হচ্ছে কপটতা হচ্ছে যে ইসলাম প্রকাশ করবে কিন্তু আসলে অন্তরে ইসলাম নেই। কুফর এবং কুফরিকে গোপন রাখবে। লুকিয়ে নাফাক মানে সুরঙ্গ আজকাল মানে কি বলা হচ্ছে সুরঙ্গ তো ভিতরে যদি জমিনের নিচে সুরঙ্গ থাকে আর ওপরে মাটি থাকে বোঝা যাবে না যে ভিতরে হ্যাঁ গর্ত আছে বা সুরঙ্গ আছে ঠিক ওই রকমই মনাফেকের ভিতরে যে খারাপই আছে কুফুরি আছে মুখে ইসলামের কথা বলছে তারপরে অনেক সময় নামাজ পড়ছে মুসলমানদের সাথে কোরবানি করছে সবকিছু করছে নাস্তিক আছে আছে ইসলাম ইসলামের শত্রু তারা কিন্তু তাদের শত্রুটা এবং কুফরিকে অন্তরে গোপন রাখে এদের প্রথম এমাম হচ্ছে আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক রাইসুল মোনাফিক ইন মদিনার প্রথম মোনাফেক জন্ম নেই ছিল না কারণ যেখানে ইসলাম শক্তিশালী থাকে মোটামুটি যারা মুসলিম দেশে মোনাফেক বেশি কাপড়ের দেশে মোনাফে হবে না কারণ ওখানে তো প্রকাশ্য কুহরি করলে ভাই না এই জন্য মুসলিম দেশগুলিতে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে মোনাফেক সংখ্যা বেশি কিন্তু কাফের আর বিশ্বাসে যারা মুনাফেক আল্লাহ পরকালে বিশ্বাস নেই দীন ইসলাম বিশ্বাস নেই জান্নার জাহানের বিশ্বাস নেই কিন্তু মুসলিম সমাজে বেঁচে থাকার জন্য চলাফেরার জন্য সুযোগ নেওয়ার জন্য করে থাকে মোনাফেক হচ্ছে আমলগত মোনাফেক কর্মে মোনাফেক আকিদে বিশ্বাসে আল্লাহ পরকালে সব বিশ্বাস আছে কিন্তু মোনাফেকের কিছু বধ চরিত্র আছে ইমানে কোন ত্রুটি নেই কিন্তু আমলে ত্রুটি রয়েছে এইসব মোনাফেদের বেশ কিছু লক্ষণের মধ্যে লক্ষণ বলা হয়েছে লক্ষণ রয়েছে ওই হাদিসে কি এসছে না এ যা হাত দাস যাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলা মোনাফেক চরিত্র এক সপ্তাহের জন্য এই দেন না আপনি এক সপ্তাহের মধ্যে আপনাকে চাইতে হবে না দিয়ে দেবো নাই এই দিব দিচ্ছি দিব দিচ্ছি আপনি তার কাছে জিম্মি এখন আজকাল অধিকাংশ লোক এই মুনাফি লিপ্ত রয়েছে যে কোনো আদায় হোক না আমানত টাকা পয়সা রাখেন বেমানি আত্মসাত করে নিবে ওরা একটা কথা আমানত বললেন ভাই এটা না আপনি কথাটা না ও একটা কথা তোকে বলছি তুমি কাকি না ওকে বলছে কিন্তু বলি ফেললো ওকে বলেছে তোমার শুধু আর না, এটা বললে ক্ষতি হতে পারে তো কথা আমানত হতে পারে আর কিছু পারে মাল ভাই আমার এটা ব্যাগটা দেখে থাকেন তো আমার সামানটা দেশে নিয়ে গিয়ে আমার বাড়িতে দিয়ে দিয়ে অনেকে দিচ্ছেন না প্রবাসী আপনারা ও নিয়ে গিয়ে ওর থেকে কিছু চুরি করে নিল অনেক কি করে দেশটাকে দিয়ে পাঠিয়েছে ও কিছু চুরি করে নিল কারোর সাথে ঝগড়া লাগলে একবারে অক্ষত্য গাল দেওয়া শুরু করে ঝগড়ার সময় গালি দেওয়ার মুখে গাল আসা এটা হচ্ছে মোনাফিকের চরিত্র এগুলো হচ্ছে চারিত্রিক দেখাবার জন্য শুধু কিন্তু মোটেই বিশ্বাস ছিল না আল্লাহ পরকালে তাদের ইসলামের বড় শত্রু ছিল তারা এই জন্য যারা আকিদা বিশ্বাসের মোনাফিক মুসলিম সমাজের আকিদার মোনাফিক চরিত্রের মুনাফিক না চরিত্রের মোনাফিক গুনাগাদ কিছু সাজা শাস্তি হবে কবরে পরে জাহান্ন যেহেতু হইতে পারে বেশি মোনাফিকে থাকলে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না আমলের মোনাফিক नाफिक सम्पर्ल्प कथा लेखक इमिया दुनिया दुनिया जतनी दुनिया आमजगत कर्मजगत मान शुद्ध दुनिया रुजी रोजगार नाई तो मानुष कर लागे ना কারণ পেট আছে তখন করবে কর্মজগত মানে আপনার আখের যে চিরস্থায়ী জগৎ সেখানে চিরকাল থাকবে না দুটো জায়গা আছে জান্নাত জান করে জাহান্ন সন্দেহ নেই তাহলে জান্নাতের যাওয়ার জন্য কর্ম করতে হবে এই জন্য আল্লাহ দুনিয়ায় পয়দা করেছেন হায়াতা লিয়াবুল এইরকম আহসান আর একদিন মারা যাবেন এর নামে এটা কিসের জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য আমল ভালো করার সুযোগ দিয়েছি পাঁচার্থ সালাদ পড়ার সুযোগ দিয়েছি সেয়া বোঝার সুযোগ দিয়েছি জাকাত দেওয়ার সুযোগ দিয়েছি হাল্লারুজি খাওয়ার সুযোগ দিয়েছি হারাম থেকে বাঁচার সুযোগ দিয়েছি নেকি করার সুযোগ দিয়েছি ফরজ নফর সন্ন্যাক মোস্তহাব অনেক সুযোগাল্লাহ দিয়েছেন দীর্ঘ সময় দিয়েছেন অন্তরের বিষয়গুলির সাথে এই জন্য ইমানের লক্ষণ হচ্ছে ছয়টি ইমানের খুঁটি হচ্ছে ছয়টি ইসলামের সম্পর্ক বাহ্যিক কামলগুলির সাথে আর ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি এতে শুধু ইসলাম নয় কিন্তু ফাউন্ডেশন খুঁটি খুঁটি না থাকলে তো বিল্ডিং ওঠার নাম কথাই নেই আগে খুঁটি হইতে হবে আর তারপরে তার বিল্ডিং তৈরি হবে দেয়াল হবে ছাদ হবে আরও কিছু হবে প্লাস্টার হবে এগুলো হচ্ছে বাকি ইসলামের বিধিবিধান ইসলামের জায়গা এখানে তো মোহাম্মদা মুসলিমন সুতরাং মোহাম্মদের ওম্মতে ইমানদার এবং মুসলিম রয়েছে যারা সত্যিকার মুসলিম নয় তারা মুসলিম আত্মসমর্পণ করেছে আল্লাহ বিধি বিধিনিষেধের সাথে নিষেধের সামনে আর ইমান আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে রসুল উল্লা সাহেব যা নিয়ে এসেছেন যা বলেছেন সবকিছুর প্রতি বিশ্বাস করেছে পরিসে যা আছে তা বিশ্বাস করে সুতরাং তারা ইমানদার আর তা মেনে নেই আত্মসমর্পণ করে সেই জন্য তারা মুসলিম ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে ধন সম্পদের ভাগ বন্টন মুসলিমদের যে বিধি বিধান রয়েছে যেভাবে সেভাবে ভাগ করতে হবে এই নাই যে ছেলেকে সব দিয়ে দিল যেমন এক শ্রেণীর মূর্খ বাপ মায়ের নিজের কোন ইয়ার নাই যে আমার জমি জায়গা আমার ধন সম্পদ আমি আমার ছেলে মেয়েকে যাকে ইচ্ছা থাকবো কোন অধিকার যেভাবে আল্লাহ ভাগ করে নিসা। যে আয়াদ তার জবাই খাওয়া যাবে মুসলিমের জবাই খাওয়া যাবে কিন্তু মুশ্রিকের জবাই খাওয়া যাবে না এখন মুসলিম নাম যদি কবরে করে মাজার পূজা করে পীরকে সেজদা করে তাহলে তার জবাই খাওয়া যাবে না কারণ সে আসলে মুসলিম না নামটা মুসলিম কিন্তু কাজে মুসলিম না বড় শির করে ইসলাম থেকে বেরিয়ে গেছে যে কোনো শির কেউ যেমন বড় শির তেমনি মাজারে বা কোন জীবিত মৃতকে কেউ যদি সেটাও শির এই রকম আল্লাহ ছাড়া কাউকে যদি ডাকে গৌসুমাদ জিলানি মাদার ইয়া চিস্তিমাদ তাহলে সে মুশুরিফ হয়ে গেল সুতরাং তার জবাই খাওয়া যায় আলিহিম এবং তাদের ওপর জানাজার সালাত মুসলিম এই কাফের মুশেক নয় নাস্তিক নয় প্রকাশ পায়নি যে ইসলাম থেকে বেরিয়ে গেছে প্রকাশ যদি পায় তার আকিদ আমলে ইসলাম থেকে বেরিয়ে গেছে তখন বেরিয়ে গেছে কিন্তু যদি প্রকাশ না পাই তো আসল হচ্ছে যে মুসলিম আমার সামনে অপরিচিত ভাইরা আছে। মুসলিম নাম মুসলিম আমাদের কাছে। কিনা আর কবরে শেষ দেয় বিশ্বাসী না বিশ্বাসী না ওসব আমার তলাশ করার দরকার আসল হচ্ছে তারা মুসলিম কিন্তু যখন দেখে নিবো মাজারে শেষ দা নামাজ পড়ে না সঠিক মতে নামাজ না পড়লে বড় গাফের হয়ে যায় জানাজা পড়ব না বরং আসল হচ্ছে যে মোহাম্মদ হচ্ছে মুসলিম মমিন তাদের জানাজা পড়বেন লু লাদ হাকি কত ইমান इस्लाम। जोतो बीधा, रेचे रेचे। जोतो खाटी, कारो सम देख देखें विधि विधान सब गुलन कर चोखे एम कि पड़े ना जे मान शुद ना शुद्ध खाई রোশ খাই না কারো টাকা পয়সা বেমানি করে না কারো জুল অত্যাচার করে না এক হক নামাজ ছাড়ে না ফরজ নামাজ তারপরে রমজা মাসের মশাল্লা রোজা রাখছে যা কাজ যা ফরজ হচ্ছে দিচ্ছে হজ ফরজ হচ্ছে করেছে আর এমন কোন ফাঁসে কি কাজ দেখছি না বেহায়াবে পর্দা না পর্দা করছে পর্দা ফরজ যখন দেখবেন যে এইরকম দিন ইসলামের সবগুলি মোটামুটি আমার চোখে পড়ছে সব মানছে তখন তার হাতি কতুল ইমানের সাক্ষী দেবেন যে হ্যাঁ সত্যিকার মুসলিম এই যারা মুসলিম সত্যিকার মুসলিম আর কিছু মুসলিম সত্যিকার নয় মুসলিম বড়ান মুসলিম ধরে নেন কিন্তু অনেক ত্রুটি তাদের রয়েছে সুদ খায় ঘুষ খায় আহ তারপরে জামাত ছাড়ে আহ মাঝে মাঝে মানে সত্যিকার মুসলিমকে সাক্ষী দেবেন না আহাদিন কোন ব্যক্তির জন্য সাক্ষী দেবেন না বা দেবেনা হাতিকতলি ইমান সত্যিকার মমিন হার ইমানদার হওয়ার সমস্ত বিধিবিধান না সম্পাদন করবে পালন করবে যার যতটা ক্ষমতা আছে যেখানে অসুস্থ রোজা রাখতে পারে না বলে যে তুই রোজা রাখে না কি করে খা হ্যাঁ ও বিনা রোজা রেখে কারণ ওই স্থায়ী সুস্থ হবে তখন সে কাজা করবে তার বদল ফিরিয়ে দেবে যদি রুগী হয় কিন্তু যে পারবে সবগুলি আমল করতে তারপরে করছে না তখন তাকে খাঁটি মমিন বলে সাক্ষী দেবেন না শুধু জন্মসত্রে মুসলিম হইলেই আর কাগজপত্র মুসলিম পাসপোর্ট একামা মুসলিম হলে মুসলিম খাঁটি মুসলিম নয় ভেজাল মুসলিম বেশি ভেজাল যুক্ত মুসলিম বেশি আল্লাহ ইমান ইমানের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ দুর্বল ইমানের মানুষ ইমান আছে কিন্তু দুর্বল ইমান বিভিন্ন পাপে যারা জড়িয়ে রয়েছে ফিল্ম দেখছে খারাপ ছবি দেখছে গান বাজনা শুনছে তো ইমানের ক্ষেত্রে সে কি থাকলো ত্রুটিপূর্ণ থাকলো হ্যা মৃত্যু পর্যন্ত আর অন্নসখাতে রয়েছে সেটাই বেশি শুদ্ধ কিন্তু বেশি সহি সেটা হচ্ছে হাত্তাই যে শর্তগুলি রয়েছে গোনা বন্ধ করে দিবে আগামী জন্য প্রতিজ্ঞা করবে আর গোনার উপর অনুতপ্ত হবে লজ্জিত হবে যে আমি অনেক ভুল করেছি আল্লাহ মাফ করে না আর আল্লাহ কাছে ক্ষমা চাইবে। যদি সত্যি এইভাবে তবা হয় মানুষের হক নষ্ট করলে সেটা আদায় করে দিবে বা ক্ষমা নিয়ে তো তখন বলবো যে হ্যাঁ এখন খাঁটি ইমানের লোক খাঁটি ইমানদার লোক এখন নাতসুল ইমান নাই ছিল একসম জি এবং এরকম লোকে দেওয়া যায় যে না মুসলিম সমাজে কিছু অসৎ লোকের আছে বা মূর্খ লোকের আছে বিগত যুগে যারা পাপ করেছে তাদেরকে ভালো যদি নেক হয়ে যায় দাঁড়িয়ে রেখে দিয়েছে কখন থেকে তুই হুজুর হয়ে গেলি আরে কখন তুই মুসল্লিশ চোর ছিল ডাকাত ছিল অথবা লম্পট ছিল চরিত্রহীন ছিল ভালো হয়ে গেছে তো খোটা দেয় তাকে এতে হয় কি রিয়াকশনে অনেক সময় খারাপ হয়ে যায় যে যা করবো দেখলো যা দাঁড়িয়ে রাখবো না এই ক্ষতিটা কে করলো এই মূর্খ লোকেরা মুসলিম সমাজের যারা তা না করে তাদের কি করে আঘাতমূলক কথা বলে এটা এক ধরনের শয়তানি কাজ মানুষ শৈতানকে দিয়ে জিন শৈতান করায় সুতরাং এটা থেকে সাবধান মুসলিম সমাজের কিন্তু তার ইমান আছে তার ইমান কতটা আছে আর ভিতরের খবর এই সম্পর্কে আমরা কিন্তু কোন মন্তব্য করব না ওর ভিতর খারাপ অনেকে বলে আপনি কি করে জানে তার ভিতর খারাপ এ মত বুঝাইছে না আমরা ফায়সালা করবো যে মুসলিম ওর ভিতরে কি আছে আমাদের দেখার না। যতক্ষণ পর্যন্ত কোন স্পষ্ট প্রমাণ না এর বিপরীত যে মুনাফি বা বড় পুখরী করেছে বা ইসলাম থেকে বেরিয়ে গেছে আকিদার কারণে বা এমন কোন চরম অন্যায় যেটা ইসলাম থেকে বহিষ্কার করে দেয় এরকম না হইলে আসল হচ্ছে যে বাহ্যিক যখন দেখছে মুসলিম তো যে মুসলিম আর তার অন্তরের বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেব ওয়া ইমা ইমান হি আল আল্লাহ তাল্লা অন্য নসখাতে রয়েছে ওয়া আলম আন ইমান হি আল আর জেনে রাখো যে তার ইমানের বিষয়টি আল্লাহর ওপর ন্যাস্ত তাকে জানে মুসলিম সুতরাং তার ভিতরে কি আছে না আছে এর দায়িত্ব আমাদের নেই একটা লোক নেও মুসলিম নতুন মুসলমান হল আমাদের বলার কোন অধিকার নেই যে এ দুনিয়ার স্বার্থে ইসলাম গ্রহণ করেছে ওর ভিতরে যদি এটা থাকে কোনো দুনিয়ার স্বার্থে কোন একটা মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য যেমন অনেকে করে থাকে অথবা চলো সৌদি আরবের সীত মক্কা মদিনে সেই জন্য দুনিয়ার অন্য কোনো গরজ কেউ কার কাছ থেকে একটু আশা করেছে যে আমি মুসলমান অথচ দেয় না হয়তো কেউ কিন্তু যদি আশা করে অথবা কেউ এরকম করে থাকে মোর খামি করে থাকে অনেক অনেক করতে পারে পাঁচ হাজার দিব এটা যাইজ নয় অবশ্যই এরকম কাজ করা কাউকে টাকার প্রলোভন দিয়ে ইসলাম আকৃষ্ট করা যাই না ইসলামে কথা বলছেন তামুল তামুল ইমান আর না তেসুল ইমান সে পূর্ণ ইমানদার হোক অথবা ত্রুটি পূর্ণ ইমানদার হোক কিন্তু বাহ্যিক দেখা যাচ্ছে যে এই লোকটি তো মুসলিম মুসলিম সন্তান মুসলিম ঘরে জন্ম নিয়েছে কিন্তু ইসলামের অনেক বিধি নষ্ট করছে অনেক খারাপ কাজ করছে যে না বেবি आरो तो तो हराम खा से जुल अत्याचार कर चूरी डाकती कर्मकांडे जड़ित तक व्यक्ति हम जतराधी तपराधी आसल हमारे যে যদি কোন ত্রুটি আমরা না পাই তো সে আমাদের কাছে সে পূর্ণ আর যদি ত্রুটি দেখি কিন্তু সেই ত্রুটি ইসলাম থেকে বের করে দেয় না এত বড় ত্রুটি নয় যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে সে নাতে দুর্বল ইমানের লোক এই হচ্ছে এই উম্মতের লোকদের সম্পর্কে লেখকের কথা এখন যারা মারা যাবে মুসলিম সমাজের কিন্তু বিভিন্ন গুণাই জড়িয়েছিল মানে এই কাবাকে কিবলা বলে বিশ্বাস করে এবং পাঁচ অক্ট সলা পড়ে বেনামাজি কিন্তু মুসলিম নয় জি পাঁচ অক্ত সলা পড়ে কাবাকে কিবলা বলে বিশ্বাস করে তাদের জানাজা পড়া হচ্ছে সন্না মানে নবীলামের ছেড়ে যাওয়া আদর্শ এখানে সন্ন্য মানে জানাজার হুকুম নয় ফেকার সন্নত নয়াল্লাম আমল থেকে চলে সন্ন্য মানে সন্ন্যতন আদর্শ সন্ন্যাতন মানে আদর্শ আর ফেকার সন্নত হচ্ছে এটা ওয়াজিব ফরজ নয় এটা সন্ন্যত যেমন এ সাথে দুই কাত সন্নত জানাজা পড়া তারা মারা গেলে সন্ন্যত মানে নবীলামের আদর্শ সাহাবাইকার আদর্শ সোনিল্লা এবং সন্ন্যাত আদর্শ সাহাবাইকার বিভিন্ন গুনায় ছিল মারা গেছে তার জানাজা পড়েছেন কিন্তু সামনে আসছে বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিরা সতর্ক সাবধান করার জন্য শাসন করার জন্য কিছু পাপীদের জানাজা পড়বে না এটা ভিন্ন বিষয় কিন্তু কেউ পড়বে না এমনিতে মাটি দিয়ে দিবে মুসলিমকে সে যে করেছে সেই জন্য অথবা সে আত্মহত্যা করেছে সেই জন্য যেমন আত্মহত্যার ক্ষেত্রে আমাদের দেশের মুসলিম সমাজেরা বাঙালি মুসলিমরা এরকম কাজ করে জানাজা না পড়ে এমনি দাফন করে দেয় হ্যাঁ লোক গ্রামের এলাকার তারা জানাজা পড়বে না সাল্ল আল্লাহ সাহেব তোমার জানাজা পড়ে এলো যেমন সাহেবের কাছে ঋণগ্রস্ত ব্যক্তির যখন মৃতদেহ আসত জানাজা আসত তখন জিজ্ঞেস করতেন যখনই কেউ মারা যেত সালু আল্লাহ তোমরা তোমাদের এই সঙ্গীত জানাজা পড়ে না আমি পড়বো না তাহলে সাহাবিরা পড়েছেন একবারে বিনা জানাজা দাফন করেনি সুতরাং কোন মুসলিম যতই বড় গুণাগার হোক যদি সিরকু না থাকে बड़ो कफर शहर जदूराम बहिष्कार इलमामी दंडविधान विवाहित व्यक्ति विवाहता जेना शिविर रजम कार मृत्युदंड रजमे मारा गारो जाना जा पड़ते हैं এছাড়াও যারা কেবলা ওয়ালা কেবুলা বিশ্বাসী মানে এই কাবা তাদের কেবলা কিন্তু বিভিন্ন জানাজা পড়তে হবে গোসর জানাজা পড়বে জালে মেয়েদের জানাজা পড়বে যে গ্রামে দি বংশের তার নাম আসেনি মহিলাদের মানি জাত রক্ষার জন্য তার নামটা হাদিস আসেনি গায়েদী বংশের বলেছে গ্রামে দিয়ে এরা দুইজন্য বিবাহিত বিবাহিতা ছিল আর তারা সেনা ব্যবীচার তারা স্বীকার করেছিল সুতরাং তাদের ওপর কি হয়েছিল এবং তাদেরকে মৃত্যুর পরে সংসারের পরে রসুল্লাম জানাজা পড়েছেন এবং সাহবাই কেন পড়েছেন জানাজা পড়েছেন সোম্মা সাল্লাহ হাদিস সহি মুসলিম রয়েছে ষোলোশো নম্বর হাদিস এবং ওইখানে গ্রামের কথা রয়েছে এত নিখুঁত খাঁটি অন্তরে তোবা করেছে এই মহিলার উপর এবং দফন করা হয়েছে মা হে আল্লাহ সম্পর্কে ছয় হাজার আটশো বিশ নম্বর হাদিস বোখারিতে রয়েছে এবং সেই মুসলিমের ষোলোশো নম্বর হাদিস তাতে রয়েছে প্রশংসা করেছে যে লোকটা খুব ভালো তো বা করেছে ও সাল্লাহ আলীহে তার উপর জানাজার সালাদ জানাজার সালাদ মানুষ কোনা করেছে আল্লা রয়ে যায় সেটা হয়ে যায় শাস্তি তুলনে সহজ জি এই জন্য সাহবাইতে আমাদের মধ্যে এরকম কারো কিছু হইলে নিজে থেকে সে স্বীকার এইরকম উত্তম প্রশিক্ষণ তরবিয়ত রসুরলাস দিয়েছেন আছে আজকাল কেউ যে চুরি করে ডাকাতি করে ব্যবচার করে এসে স্বীকার করে কাজ করেছে আমাকে মধ্যে একটা দুটো এমন কোন অপরাধী হয়নি একটা দুটা হয়তো হাজারে একটা কোন সময় ঘটেছে যদি ঘটে থাকে নিজেই স্বীকার করছি এরকম ভুল হয়ে গেছে আমার এটা হচ্ছে ইসলামের বোর কারণ আল্লাহর ভয় বড় কালের চিন্তা এটা মানুষকে সোজা করে দেয় যেটা সরকারও সোজা করতে পারে না এত থানা পুলিশ আর এত খরচ করে এত বাজেট কত কতগুলো একটা বাজেট চিন্তাকার করেন হোম মিনিস্ট্রি কিন্তু তা দিয়েও সংশোধন হচ্ছে না চোর ডাকাত বাড়তে আছে সন্ত্রাসী বাড়তে আছে খনি বাড়তে আছে ক্রাইম অপরাধ বাড়তে আছে কিন্তু ইসলামের ছায়া তলে আসলে সত্যিকার মুসলিম হইলে সমাজে শান্তি আর শান্তি সবাই শান্তিতে বসবাস করবে এই রকম ইসলামী পরিবার এবং ইসলামী সমাজ ইসলামী দেশ গড়ার মুসলিমদেরকে তৌফিক দান করেন আমাদের নেশাগ্রস্ত মদ খেয়েছে আজকাল মদ খাওয়ালে এত ঘৃণা করবে যে একটা কাফের কে ঘৃণা না হয়তো অনেকে মদ খালো করে জানাজা পড়তে হবে জি মদ খেয়েছে ফাঁসে কাফের তো না आदर्श ना तब जेमन ट बोल शासन कर যাতে করে আগামীতে চোট ডাকাতের সংখ্যা না বেড়ে যায় জেনাকারির সংখ্যা না বেড়ে যায় যারা জানলো যে এই লোকটা জেনা করেছিল তা আমাদের মসজিদের ইমাম জানাজা পড়েনি এই এলাকার সবচেয়ে বড় আলেম তিনি শেখুল হাদিস আল্লাহ তিনি জানাজা পড়েন অমুক শেখ জানাজা পড়েনি ভালো মানুষের আসেনি সাধারণ লোক দিয়ে জানাজা হয়েছে তখন সাবধান হয়ে যে আমারও এরকম হবে সুতরাং সতর্ক সাবধান হবে পাপি লোকেরা এই জন্য কিছু ভালো মানুষরা এলাকার জানাজা পড়বে না বাকি অন্য অন্যরা জানাজা পড়বেই বলছেন তারপর ওয়ালা নজ আহ্বাসী কাবা বিশ্বাসী নামাজ পড়ে না আজকে এক বের কবর পূজারী বক্তার একটা ক্লিপ পাঠিয়েছে সে বলছে যে আমি যতবার মক্কা গিয়েছি মদিয়ানায় গিয়েছি এক তো দায়িত্ব বেহাদার এমাম বলিনি কেন বলছে এই এমাম তো কাফের কত হত ভাগা বিচ্ছিন্ন সাজা সাজা ফিন যে এইরকমের জামাত থেকে বেরিয়েছে সে জাহান নামে অবশ্যই যাবে আর আখেরাতে জাহান নামে যাবে যেমন এখানে ছোটকে থেকেছে আলাদা থেকেছে আর এইরকম এরা শিয়া যারা এসে মক্কাতে মদিনে যেমন একামতায় তখন এরা বেরিয়ে যায় মায়া মসজিদ থেকে এরা দুনিয়া তো মরদুত হতভাগা আর আখেরা তো মরদুত হতভাগা জান্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলম আল্লাহ মুসলিম আমাদের এই শুধু নাই যে এটা কাবা আমাদের কেবলা এই কাবাতে যারা সলাদ পড়াচ্ছেন এমাম হারামের এমাম মক্কার এমাম তাদের পিছনে সলাাদ পড়বে এনে এরাই ইসলাম থেকে খারিজ এরাই মুসলমান না তুমি মুসলমান শুধু আরে তোমার মুসরেক জি কবর মাজার পূজা করে মুসলিম থাকে আবার কেউ তো যারা কেবলাই বিশ্বাসী অর্থাৎ মুসলিম বা জি তাদেরকে ইসলাম থেকে বের করবেন হাত দা আয়াত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব কোরআনে কেরিমের কোন একটা আয়াত বা আয়াতের বিধানকে রজনা করেছে এটা মানি না অস্বীকার করে কাফের একটা কথা যদি অস্বীকার করে না এটা মানি না কাফের বা যে কোনো বিষয় সালাদ কোরবানি কোরবানি মানে কোরবানি দিয়ে কি হবে কাফের যদিও কোথায় কোরবানি সামনাতে মোয়াক্কা দাও অথবা ওয়াজেব কিন্তু তারপর কখনো কখনো সন্ন্যার যে সন্ন্যতির মতিকার মতো দাসাই আমিন আসারে রসুল অথবা এমন কিছুকে রদ করলো রেজেক্ট করলো প্রত্যাখ্যান করলো রসুলামের সন্ন্যার দ্বারা আসার দ্বারা সুস্পষ্ট প্রমাণিত অস্পষ্ট সোনা সেখানে হানাফি মজাবে অস্বীকার করছে ওরা শুধু একবার তবুরে তাহারিমার সময় তো এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে না কাফের হবে না একটা সন্ন্যাতের নেকি থেকে বহু নেকে থেকে বঞ্চিত হচ্ছে এই সোননাথ থেকে কিন্তু যেই গলি গুলি স্পষ্ট কোনো তাতে অস্পষ্টতা নেই এখানে অস্পষ্ট কেমন করে মোল্লারা শিখিয়ে রেখেছে কারণে সে গোনাগার তো অবশ্যই যদি এর করে বা নেকি থেকে বঞ্চিত কিন্তু ইসলাম থেকে খারিজ হবে না কিন্তু যে সবসম স্পষ্ট সন্নদ আসার স্পষ্ট যে বিষয়গুলি আল্লা আল্লাহ অন্যের জন্য সলাহ পড়ে শেষদা করে হয়তো সলাপটা আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য পড়ছে কিন্তু সেজদা করছে মাজারে সুতরাং বড় মুশরিকা এই রকম কোন কিছু যদি করে মিনাল ইসলাম যে তাকে ইসলাম থেকে বহিষ্কৃত করেছে মুসলিম নয় কারণ সে কবরে সেজনা করছে সে কবরে খাসি জবাই করছে আল্লাহ ছাড়া অন্যের জন্য সে জাদু টানা করছে ইত্যাদি সব অপরাধগুলি যদি না করে একটা অস্বীকার করে না সব মানে একটা সুস্পষ্টা আল্লাহ আল্লাহ অন্যকে শেষ করে না এইরকম কোন সিরকি কর্মকান্ড নেই আল্লাহ চাল অন্যকে ডাকেও না তাহলে মুসলিম তাহলে সে মমিন ইমানদার মুসলিম ইমানদার অন্তর ইমান আছে বলবো কারণ বাহ্যিক দেখছি যে ইমান আছে যদিও ভিতরের পুরোপুরি খবর আমরা কিন্তু কিন্তু সত্যিকার মুসলিম খাটি মুসলিম এই সার্টিফিকেট আমাদের তো অধিকার নেই কারণ একটা লোক দেখছেন পাঁচত্ব সলাগ করছে দাড়িও আছে মসজিদের এম ঘটন ঘটেল বাহারাইনি কি করল বাঙালি জাতিকে বদনাম করলো এই চরম নয় মরিত মসজিদের এমামতি করে এমাম যখন না থাকে মসজিদের এমাম যে বাহারাইনি ছিল তাকে জবাই করে ছয় টাকা মাঠে গিয়ে হ্যাঁ দাফন করতে গেছে ধরেছে ফেলতে গেছে তখন ধরা ধরা কিনা তাহলে সেই ব্যক্তি কত মানুষের রুজি কে কেড়েছে এই তার এই চরম অপরাধের কারণে এই মুজুরি কথা যেগুলি মোল্লাগুলি দাঁড়িয়ে আছে দেখে তো মনে হচ্ছে এই কথাগুলি যে সর্বশেষ যে কথাগুলি আলোচনা হলো একবি আকিদা তাহবিয়ার সারহার দুইশো ছিয়ানব্বই পৃষ্ঠা রয়েছে যে আকিদা তাহিদুল্লাহ বড় ইমামে তার দেখা আকিদা তাহা সেই কিতাবের সারা ভাষ্য রয়েছে আর সেই কিতাবের সারা অনেকে করেছেন তার মধ্যে প্রসিদ্ধ সারা সারা। আবিল সুন্দর এবং আবুল হাসান আলাই যখন তিনি তার আশারি মত ভারন্ত মতবাদ থেকে ফিরে এসছিলেন তখন এবানা লিখেছিলেন এবার তো এই কথাগুলি রয়েছে যে কোন মুসলিমকে বাহ্যিক দেখে আমরা বাহ্যিক হুকুম লাগাবো যেটা মুসলিম কিন্তু ঘাঁটি মুসলিম এই সার্টিফিকেট আমাদের দেওয়ার অধিকার নেই সেটা একমাত্র আল্লাহ রব আলম দেবেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল আল্লাহ মোহাম্মদ